الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفظه ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات عمالنا من يهدي الله فلا مضل له ومن يدلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد قال تعالى أعوذ بالله من الشيطان الرجيم على لله الدين الخالص والذين اتخذوا من دونه أولياء ما نعبدهم لله ليفردون إلى الله الزلفا أمين <تصفيق> وبستيب <تصفيق> ديني بندغون আল্লাহ রাবুল আলীনের যাবতীয় প্রশংসা এবং বিষয়টি নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছে সেই বিষয়টির শিরোনাম বা বিষয় হচ্ছে কবর মাঝারে কি হয় বা অন্য কথায় বলতে পারেন যে কোবর মাজারের সম্মান আর এ সকলের সম্মানকে কেন্দ্র করে আমরা কোথায় পৌঁছে গেছি সম্পর্কে কিছু ইচ্ছা করেছি আমরা মুসলিম আমাদের ধর্মের নাম ইসলাম ইসলামের মুখ্য কিছু কথা আছে ইসলামের একটি মৌলিক বিষয় আছে যে মৌলিক বিষয়ে অন্যান্য যে কোন ধর্মের চাইতে ইসলাম পৃথিবীতে এসেছে যে উদ্দেশ্যে আল্লাহ মুস্তফা প্রেরণ করেছেন এবং অন্যান্য নবীদেরও প্রেরণ করেছিলেন সেই সকল নবীগণের দাওয়াতের মুখ্য কথা যেটা ছিল এবং প্রিয়নবী মোহাম্মদ মুস্তফা সাল্লু আলিহাসাল্লামের दावत मोहम्मद मुस्तफा सल्लाम एवं मक्कार जीवन जो दिन मानुष्ठ সব সময়ে কথাটি ছিল যে তোমরা আল্লাহ ব্যতীত কারো ইবাদত করা যাবে না এটাই হচ্ছে ইসলামের মুখ্য কথা এই আল্লাহ রসুল সাল আলী সাল্লামের যত নবী এসেছেন সকলেই আল্লাহ যে আমি তোমার পূর্বে যত সব রাসুল কে প্রেরণ করেছি আমি তাদেরকে আদেশ দইনি আদেশ করিনি কিন্তু এ বিষয়ে যে আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই তাই তোমরা একমাত্র আল্লাহরেই ইবাদ করো আমার ওই ইবাদত করো সুরা পঁচিশ নম্বর তোমাদের উপাস্য হচ্ছে একজন তিনি বেশি আর কোন উপাস্য নেই তিনি খুবই দয়ালু করম করুণাময় আল্লাহুল আলমিনের ছাপ্পান্ন নম্বর আয়সে বলছেন হেদায়তের উদ্দেশ্যে এসেছিলেন সেই উদ্দেশ্যটা ছিল মানুষ যেন পৃথিবীতে একমাত্র এক আল্লাহ হাব্বুল আলহামীনের ইবাদত করে তার ছাড়া তিনি ছাড়া অন্যের ইবাদত না করে তার সাথে সাক্ষী দেওয়া কিন্তু মক্কার মুশ্রিকরা সেই সাক্ষী দিত না এমন ছিল না যে মক্কার মুশরিকরা আল্লাহকে বিশ্বাস করত না এরকম ছিল না যে মক্কার মুশ্রিকরা আল্লাহ কে অস্বীকার করতো আল্লাহ এবং আল্লাহ আব্বুল আলমিনের কিছু ইবার করত যেমন তারা কাবা শরীফ এর পড়ত যেমন তারা হজের মৌসুমে হজ করতো সারা বিশ্ব থেকে সেই সময় হজ হতো এবং এই হজের মৌসুমে এবং সেই সকল লোকেরা আল্লাহ আবুল আলমিনে বিশ্বাস করত তাই আল্লাহ আবুল আলহামী কোরআনে অন্য স্থানে বলছেন যদি তুমি তাদের জিজ্ঞাসা করো যে আকাশ ও জমিনকে কে সৃষ্টি করেছে তারা বলবে অবশ্যই বলবে যে আল্লাহ কে মানত বিশ্বাস করত সেটাই আল্লাহ কোরআনের ঘোষণা দিয়েছেন কিন্তু এই সকল লোককে আল্লাহ রসুল সাল্লাহ আলি হাসাল কি বুঝাতে আসলেন কেন তারা লাই রাহা ইল্লাহ করছিল না ছাকি দিছিল দিচ্ছিল না সেই সকল উপাসনা যেটা মক্কার জনপদে সেই সময় হতো সেই সকল উপাসনার মধ্যে ছিল যে তারা সৎ লোকের নামে সেখানে মূর্তি বানিয়ে রেখেছিল এবং সেই সব লোকের করত সেই সকল গুলো তারা ইবাদত করতার কাছে সেই সকল মূর্তির মূর্তিকে তারা তারা ভালো মন্দ করার ক্ষমতা রাখে এটা তার মধ্যে বিশ্বাস রাখতো এ সকল কিছুই ছিল তাদের আল্লাহ ব্যতীত অন্যের ইবাদত করা সারা সমগ্র বিশ্বে এসেছিলেন আসার পর তিনি যখন দাওয়েন মানুষকে যে তোমরা পড়ো তখন মক্কার মুসলে এটা পড়তে রাজি হলো না তা বললো যে না আমরা কি এ সকল এরা এবং সকল উপাসনা করব এটা হতে পারে না সে কারণে আল্লাহর সাল্লাহ সাল্লাম প্রায় তেরো বছর ধরে মক্কার জনপদে বাড়ি বাড়িতে রাস্তাঘাটে মানুষকে যে লাই রাহায় জিতেন তারা ভেবে সুপারিশ চাইব এটা হতে পারে না আল্লাহ ছাড়া অন্যের কাছে গিয়ে অসুস্থ থেকে আরোগ্য কামনা করবো এটা হতে পারে না আল্লাহ ছাড়া অন্যের কাছে গিয়ে নজর নিয়াস দিব এটা হতে পারে না সেই কারণে তারা লাই রাহা ইল্লাহ বলতে চাচ্ছিল না বন্ধুর বা এটা বলতে কোনো অসুবিধা হওয়ার নেই অন্যের ইবাদত বা উপাসনা করে এটাই হচ্ছে আমাদের ইসলাম ধর্মের এক নম্বর টুকুন যেটাকে লাহা ইহ বলা হয় এটাই হচ্ছে সকল নদীবনের দাওয়া যেমন একটু আগে আপনারা করলেন যে আমি বেদি তোমার কোন উপাস্য নেই কোনো মাদুদ নেই তাই তোমরা কেবলমাত্র আমার ওই ইবাদত উপাসনা করো বন্ধুবার এ কথায় আল্লাহুল আলমিন তারা যেন একমাত্র আল্লাহর ইবাদত করে আর তাগুত বর্জন করে তাগুদ কি তাগুত হচ্ছে প্রত্যেক সকল। বস্তু বা ওই সকল লোক বা সকল যারা যাদের যাদেরকে আল্লাহ ব্যতীত অন্যের উপাস্য হিসাবে মনে করা হয় আল্লাহ ছাড়া অন্যের উপাসনা করা হয় এরকম সকল কিছুকে কি বলা হয় তাগুদ বলা হয় তাই পৃথিবীতে যদি কোনো মূর্তির পূজা হয় সেটা তাগুদ পৃথিবীতে যদি কোনো গাছের পূজা হয় এটা তাগুদ प्ररण करा एक मात्रह इत कर आल्ला के उपास्य मेने तार उपासना तो जो उपासना हम सकल तारुक के বর্জন করে এ বিষয়ে একটি ছোট্ট কথা না বলে পারছি না যখন সাহাবাহাম এক দেশ থেকে আরেক দেশ জিহাদ করার জন্য ইসলাম প্রচারের জন্য যেতেন সে সময় তারা একটি কথা বলতেন বা আমরা আপনাদের কাছে এসেছি এই কারণে যে মানুষকে আমরা মানুষের দাসত্ব থেকে মানুষের গোলামি থেকে আল্লাহ হাবুল আলমিনের গোলামের দিকে আহ্বান করতে এসেছি আমরা मानुषेर दासत मानुष गोलानी मानुष्ट इबादत थे अल्लाह राफुलत दिखे फिरिए অন্যের ইবাদত পৃথিবীতে শুরু হয়েছিল কিভাবে সেটা নূর আলহ ইসলামের ঘটনা থেকে ক্লিয়ার জানা যায় মোফাসুর ইসলাম লিখেছেন কয়েকটি হাজিসও এর ইঙ্গিত ও ইশারা प्रहेगार मानसिल तर नाम केम के मन करो অবশ্যই তারা বললো অবশ্যই তারা ভালো মানুষ ছিলেন তারা সবচেয়ে উত্তম মানুষ ছিলেন তারা আমাদের রাখো ওদের যখন স্মরণ করবে তখন তোমরাও এরকম ভালো করে চাপা এবং ভালো পরেজার হবে আল্লাহর অনুসরণ করবে কিছু মানুষ মনে করেছিল যে এটা খুব সৎ উপদেশ আচ্ছা বলতো তোমাদের বাড়িতে এই মূর্তি কেন আছে তনরা বললো এগুলা আমার পূর্বপুরুষদের ছবি এরা খুব ভালো মানুষ সৎ মানুষ ছিল শান বললো জানো তোমাদের পিতা এগুলা কি বলেন না আমরা খুঁজে কিনি আমাদের পিতা মাতাকে কিছু করতে তো তোমাদের পিতা মাতা এদের ইবাদত করতো এদেরকে মনে করতো এদেরকে শ্রদ্ধা করত এদের সম্মান করতার কাছে চাইতো তখন ওই জনগণ ওই জেনারেশন শুরু করে দিল এই নিয়মে এই পদ্ধতিতে ঢুকে পড়লো ইসলামে সব মানুষকে কেন্দ্র করে আল্লাহ সারা ইবাদত ও উপাসনা বন্ধুত্ব আমি যে বিষয়টি আপনাদের বুঝাতে চাচ্ছি সেটা হলো এবং তফেদের উপর প্রতিষ্ঠিত করে গেছিলেন আমাদের নবী করিম সাল সাল্লামের উন্মতের মধ্যেও ওই সব লোককে কেন্দ্র করে ঢুকে পড়েছে কবর বাজারে সম্মান এবং কবর মাদার সম্মান করে আল্লাহ ব্যতীতর বলি তারা এ কোথায় মনে করে যে এদের মাধ্যমে আমরা আল্লাহ তালার কাছে পৌঁছাতে পারি যার পীর যার পা নেয় এরাই আমাদের খাদাকে আল্লাহ রাপুর আলমের কাছে সুপারিশ করে ক্ষমা করাতে পারে এরা কি আমাদের দিনে সুপারিশ করতে পারে এটা আলাই সাল্লামের সেই গোষ্ঠীর মধ্যে সেই বিশ্বাসের মধ্যে যেটা শৈতান তাদেরকে দিয়েছিল তার মধ্যে কি বিশেষ কোনো পার্থক্য আছে বন্ধুত্ব আজ এই প্রবর যা কিছু ঘটছে मुख्य उद्देश्य विपरीत काबादत कराएल इबादत करना समस्या मैंने आल्ला इबादत करलिया इबादत করিনা কি কর তো আমরা এই মূর্তি বানিয়ে রেখেছো কেন পূজা করোনা তো তখন তারা বলেছিল কারণ আমরা এই কারণে পূজা করি যে এরা আল্লাহ নিকটে করে দিবে এরা আমাদেরকে কি করবে আল্লাহর আল্লাহর সান্নিধ্য তিন নম্বর আয় আল্লাহ বলছেন যারা আল্লাহ ব্যতীত অন্যকে ওলি হিসাবে গ্রহণ করেছে আল্লাহ ব্যটিত অন্যকে কে মনে করেছে তারা বলে মান হওয়ার কাজ এবং আল্লাহ তারা ক্ষমা করেন না আল্লাহ তারা আল্লাহ তারা মানুষকে সৎ দেখান না হেরায়ত দেন না ওই সব তো ওই সকল যারা মিথ্যু মানে যারা এটা মনে করে যে আল্লাহ আমরা আজও যদি আমরা মূর্তি মাদার পূজারীদেরকে কথা বলি তাহলে পরে আমরা মাদারের পূজা করি না কিন্তু মাদারা যদি পূজা না করো তো কি ভাবো এটা ভাবো যে এই খাজা আমরা আল্লাহ তারা নিকটে করে দিবে আমাদেরকে এই বাবার মাধ্যমে আমরা আল্লাহ সন্তুষ্টি খাজা বাবা আল্লাহ ক্ষমা পেতে পারি এবং প্রথম সংশয় তারা বলে যে না আমরা এদের ইবাদত করি না খাজাবা এবং কোবরের ইবাদত করি না সেই কথাই তারা বলেছিল বক্কার সেই যুগে যে আমরাও এদের ইবাদত করি না এই কিন্তু মনে করি তাদের সমস্যা আমাদের বুঝতে হবে যে মক্কাল মুশরে যে দাবি করেছিল সেই দাবি আজ আমাদের নবী মোহাম্মদা সাল্লামের উম্মতের ঐ সকল লোক যারা শির্কে নিস্ত তারা এটা করছে শয়তান মাঝখানে এদের একটা মাখায় চক্র এবং একটা কবর মাজার খাজা বালা নবী অলি সবই হচ্ছে আল্লাহ ছাড়া অন্যের ইবাদত যেটা যেটা কথা যেটা যে কথা বলে থাকে সেটা তারা বলে থাকে শয়তান তাদের মধ্যে যে সমস্যাটা ঢুকিয়েছে বা বলতে পারেন যে যে ভেলকিটা তাদের মাথায় এসে দিয়েছে সেটা হচ্ছে এক নম্বর যেটা বললাম তারা মনে করে আমরা না আসলে যেটা বলেছিল দ্বিতীয় সমস্যা তাদের মাথায় আছে তারা বলে যে মূর্তিরা হচ্ছে আল্লাহ শত্রু আর আমরা যাদের এসব কাজ করছি দর্গা ও মাঝারে এরা তো আল্লাহর অলি মূর্তিরা হচ্ছে আল্লাহ শত্রু আর দূর্গা মাঝারে যেটা করছি এগুলা কি আল্লাহি लगाते निकटे दीते खान राजा करना ওরা যাদের পূজা করে বর্তমানে যে কারণে তারা মুশিদ তারা কার পূজা করে ঈশা এবং মারিয়ান আলী সালাম ঈসা আলহ সালাম তো আল্লাহর নবী আজকালকার যুগের হলির চাইতে কত গুণে উন্নত একজন নবীর মর্যাদা ওইটাও একটা হলি মারিয়াম আলীহালামত একটা হলি তাহলে এদের এই পূজাটা খ্রিস্টানদের এই সকল কার্যকলাপ তাহলে সিরিক্ষেপণ করে হবে बड़ोल ईसा आल इलाम मलियाम आली तर खाना पूजा कर ले शायद ख्रीस्टाना जो तरह से একটা ওলির কাছে আশা করলেও কি হবে শীর্ষ কিন্তু ভাই মানুষ বুঝতে চায় না আপনাদেরকে আমি ঈশা আলী ইসলাম যখন কিয়ামতের দিনে আল্লাহ ঈশা তুমি কি পৃথিবীর মানুষকে বলেছিলে যে তোমরা আমি ব্যতীত তোমাকে এবং তোমার মাকে মানুষেরা উপাস্য বানিয়ে নি এটা কি বলেছিলে কে আমাদের সকল লোকের সামনে ইসা আল সালাম বলবেন না আমি এরকম করিনি এটা আমার জন্য না কশ্চিনা কথা বলব তাহলে যারা অলি আউলিয়ার নামে উপাসনা শুরু করেছে তারা কোবরতামতের দিনে কি উত্তর দিবে তাদেরকে আমতের দিনে কি উত্তর দিতে হবে না যে তাদেরকে আল্লা ব্যিত এর সকল ওলি আউলিয়ার উপাসনা শুরু করা হয়েছে এটা কে বলেছিল বন্ধুগণ তাই আমরা যে বিষয়টি জানলাম সেটি হলো এই যে সকল মানুষ ও দরগাহ কে সম্মান করতে গিয়ে ওখানে যে সকল কার্যকলাপ করে সেগুলা শেষ তার তারা আমি একটু আগে দিব কিন্তু তাদের দুটি যে গলত ধারণা আছে এক নম্বর গোল ধারণা হলো তারা মনে করে আমরা এদের ইবাদত করি না তো ইবাদত করোনা তো কি ভাবো ভাই তো বলে এরা আমাদের আল্লাহ লাগাতে পারে আল্লাহর কাছে সুপারিশ করে দিতে পারে নৈপট্য লাভ করাতে পারে তাই এগুলো ইবাদত না এগুলো হচ্ছে ফিলদেরকে কে ধরার একটা পদ্ধতি আমরা বলবো এটাই ছিল শেখ মক্কার মশ মক্কারকে বিশ্বাস করি না তারা আল্লাহকে বিশ্বাস করত। করার তারা মূর্তিদের সম্পর্কে এরকম ধারণা রেখেছিল যেটা কবর এ ধারণা রাখে। আর দ্বিতীয় সন্দেহ যেটা তাদের মাথায় আছে তারা মনে করে মূর্তিরা হচ্ছে আল্লাহর শত্রু আর অলিরা হচ্ছে আল্লাহ বন্ধু সেই কারণে আল্লাহ বন্ধুদের জন্য এগুলো করলে কোনো ক্ষতি নেই বা কোনো গুণা নেই আমরা বলবো এই তাদের সেই মূর্তিরাও নু আলি ইসলামের কাউমের শোধ মানুষের প্রতিচ্ছবি ছিল বোখারি শরীফে এই আয়াতের তফির আসান নূ আলামের গোসের সৎ লোকের নাম তারা যখন মারা যায় ধীরে ধীরে তাদের নামে এরকম মূর্তি তৈরি হয় তাই আল্লাহ ছাড়া অন্যের ইবাদত হওয়াটাই শিখ আল্লাহ ছাড়া অন্যের ইবাদত হওয়া শিখ আমরা এই দুটি পয়েন্ট জানার পর একটি উদাহরণ জানতে চাই বন্ধুগণ যে যেগুলো হয় সেটা শির্ক না শির্ক নয় কিভাবে বুঝবেন এই একটি স্পষ্ট উদাহরণ আমি আপনাদের সামনে পেশ করতে চাই এটা বাস্তবতা পেশ করতে চাই বলেন তো যারা ও